মায়মুনা বিদ্যা হারিস রাজিয়াল্লাহ তু আল্লাহতে বর্ণিত নাবী সাল্লাহ আলি সাল্লাম এর অনুমতি ব্যতীত তিনি আপন বাদিকে মুক্ত করে দিলেন অতপর তার ঘরে নবী সাল্লাহ আলি সাল্লামের অবস্থানের দিন তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি কি জানেন না আমি আমার বাদিকে মুক্ত করে দিয়েছি তিনি বললেন তুমি কি তা করেছ মাইমুনা রাজু তাল্না বললেন হ্যাঁ তিনি বললেন শোনো তুমি যদি তোমার মামাদেরকে এটা দান করতে তাহলে তোমার জন্য বেশি নেকির কাজ হতো অন্য সনদে বাকর ইবনু মুজর রহমতুল্লাহি কুরাইব রহমতুল্লা আলাহু হতে বর্ণিত যে মায়মুন রাজিয়াল্লাহ তালান্না গোলাম মুক্ত করেছেন